শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি শ্রী রামকৃষ্ণের উপদেশ চতুর্থ পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণ বিজয়ের প্রতি আগে অত আসতে এখন আসো কেন বিজয় এখানে আসবার খুব ইচ্ছা কিন্তু আমি স্বাধীন নই ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে জীবের স্বাধীনতা যায় কামিনী থেকেই কাঞ্চনের দরকার তার জন্য পরের দাসত্ব স্বাধীনতা চলে যায় তোমার মনের মতো কাজ করতে পারো না জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই তখন খুব তেজস্বী ছিল রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন তা তারা যায় নাই বলেছিল রাজাকে আসতে বলো তারপর রাজা ও পাঁচ জনে তাদের বিয়ে দিয়ে দিলেন তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহারও ডাকতে হলো না নিজে নিজে গিয়েই উপস্থিত মহারাজ আশীর্বাদ করতে এসেছি এই নির্মাল্য এনেছি ধারণ করুন কাজে কাজেই আসতে হয় আজ ঘর তুলতে হবে আজ ছেলের অন্নপ্রাশন আজ হাতে খড়ি এই সব। বারোশো ন্যাড়া আর তেরোশো নেড়ি তার সাক্ষী উদম সারি এ গল্প তো জানো নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের তেরোশো ন্যাড়া শিষ্য ছিল তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হল তিনি ভাবতে লাগলেন এরা সিদ্ধ হলো লোককে যা বলবে তাই ফলবে যে দিয়ে যাবে সেই দিকেই ভয় কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে এই ভেবে বীরভদ্র তাদের বললেন তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা আন্ করে এসো ন্যাড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হল কখন জোয়ার মাথার ওপর দিয়ে চলে গেছে হুঁশ নাই আবার ভাটা পড়েছে তবু ধ্যান ভাঙে না তেরোশোর মধ্যে একশো বুঝেছিল বীরভদ্র কি বলবেন গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই তাই তারা সরে পড়ল আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না বাকি বারোশো দেখা করলে বীরভদ্র বললেন এই তেরোশো নেড়ি তোমাদের সেবা করবে তোমরা এদের বিয়ে করো। ওরা বললে যে আঙ্কা। কিন্তু আমাদের মধ্যে একশো জন কোথায় চলে গেছে ওই বারোশোর এখন প্রত্যেকের সেবাদাসী সঙ্গে থাকতে লাগল তখন আর সে তেজ নাই সে তপস্যার বল নাই মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না কেননা সে সঙ্গে স্বাধীনতা লোভ হয়ে যায় বিজয়ের প্রতি শ্রীরামকৃষ্ণ বলিতেছেন তোমরা নিজে নিজে তো দেখছ পরের কর্মস্বীকার করে কি হয়ে রয়েছ আর দেখো অত পাশ করা কত ইংরেজি পড়া পণ্ডিত মনিবে চাকরি স্বীকার করে তাদের বুধজুতোর গোঁজা দুবেলা খায় এর কারণ কেবল গামিনী বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জোনাই তাই এত অপমান বোধ অত দাসত্বের যন্ত্রণা যদি একবার এই রূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয় তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না তাদের ভয় থাকে না যদি একটা চুম্বক পাথর বড় হয় আর একটা সামান্য হয় তাহলে লোহাটাকে কোনটা টেনে লবে বড়টাই টেনে লবে ঈশ্বর বড় চুম্বক পাথর তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর কামিনী কি করবে একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয় মেয়ে মানুষকে কি ঘৃণা করব শ্রী শ্রীরামকৃষ্ণ जिन्हें ईश्वर लाभ करी के अन्न चे देखें ना जो भय ठीक देखें मेरा माँ ब्रह्ममयी अंश और माँ बोले तकल के पूजा करें विजय प्रति बलते तुम्हें मजे माझे आस तुम्हें देखते बड़ इच्छा कर